শেখ আহমেদ মুসা জিবরিলে শির্কের আরেকটি প্রকার হল কুরবানির ক্ষেত্রে শির্ক কুরবানি বলতে আমরা এখানে পশু জবে করাকে বোঝাচ্ছি এটা বিভিন্ন ধরনের হতে পারে আমরা এখানে সংক্ষেপে কিছুটা বলি প্রথম ধরনের কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু কোরবানি করা যেমন হজের পরে ঈদুল আজহার সময় পশু জবেহ করা আমরা এটা কেবল আল্লাহ সুবাহানহমাত আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকি এটি একটি ইবাদত এবং আল্লাহ সন্তুষ্টির জন্য এভাবে পশু কুরবানি দেওয়া শ্রেষ্ঠতম ইবাদত সমূহের অন্তর্ভুক্ত পশু কুরবানি করার দ্বিতীয় প্রকার হলো কোনো অতিথি বা অনুষ্ঠানের জন্য পশু জবে করা যেমন ওয়ালিমার জন্য পশু কুরবানি করা অথবা কিকার জন্য পশু কুরবানি করা এটিও আল্লাহ সুবাহানমাদ আল্লাহর উদ্দেশ্যে করা হয় একই সাথে এর সাথে একটি উত্তম লক্ষ্য যুক্ত থাকে যেমন অতিথি বা আত্মীয় স্বজনদের আপ্যায়ন করা কোরবানির তৃতীয় প্রকার হল আল্লাহ সুবাহানহমাত আলা ছাড়া অন্য কারো জন্য পশু জবেহ করা এটা হতে পারে কোনো জীবিত কিংবা মৃত মানুষের জন্য জিনের জন্য অথবা অন্য কোনো সৃষ্টির জন্য এই কাজ করার মাধ্যমে এমন বিনীতভাবে ওয়ানুগত্য প্রদর্শন করা হয় যা কেবল আল্লাহ সুবাহানহমাত আল্লার জন্যই নির্দিষ্ট এই কাজ শিরকে আখবর এবং এভাবে জবেহ করা পশুর গোস্ত হালাল নয় আজ অনেক কথিত মাজারে এই ধরনের কুরবানি করা হয় এই ধরনের কোরবানি মানুষ জিন জীবিত মৃত কোনো মূর্তি বা কোনো কবর যা কিছুর উদ্দেশ্যেই করা হোক না কেন এটি শিরকে আকবর এবং এ গোস্ত খাওয়া হারাম এটা ইজমা মহান আল্লাহ সুবাহানা বলেছেন বলো নিশ্চয়ই আমার সলেত আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহ সুবাহানহ তাল্লার জন্য যিনি সকল সৃষ্টির রব সুরা আলআনআ একশো বাষট্টি এই আয়াতে নুসুকি শব্দটি এসেছে নুসুকি মানে আল্লাহর জন্য কুরবানি আল্লাহ সুহান আরো বলেছেন ফসল্লিউর ওয়ান হর অতএব তোমার রবের উদ্দেশ্যেই সোলাদ পড়ো এবং নহর করো সুরা আল কৌসার দুই এই আয়াতে নহর ওয়ান হার অর্থ কোরবানী সোহেহ মুসলিমে এসেছে রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন ওইসব লোকের উপর আল্লাহ লোক যারা গইরুল্লাহর জন্য জবেহ করে শির্কের আরেকটি প্রকার হলো তাওয়াফের ক্ষেত্রে শির্ক তাওয়াফ বা কাবার চারপাশে প্রদক্ষিণ করা একটি বায়দাত এই আমলটি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করা যাবে না এটা ইজমা যে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য তাওয়াফ করল সে শির্ক আকবরে পতিত হয়েছে আজকে এটা কোনো দুর্লভ ঘটনা নয় এমন বলার সুযোগ নেই অনেক জায়গায় এমন ঘটে কেউ যদি আল্লাহ ব্যতিতন্য কারো উদ্দেশ্যে কাবার চারপাশে তাওয়াফ করে তাহলে সেটা শিরক আকবর তাহলে কেউ যদি কোনো ওয়ালীর কবর তাওয়াফ করে তাহলে সেটা কি সিরক আকবর নয় অবশ্যই সেটা শিরক আকবর আজ পৃথিবীর অনেক দেশে মুসলিম প্রধান দেশে মানুষ এইভাবে কবরের চারপাশে তাওয়াফ করে আমার মনে আছে একবার আমরা মিশরে গিয়েছিলাম আমার বয়স তখন তেরো কিংবা চোদ্দোর মতো আমরা সলাত আদায়ের জন্য একটি মসজিদে গেলাম পরে দেখা গেল সেই মসজিদের ভেতরে একটি কবর আছে আমরা তখন মসজিদ থেকে বের হয়ে আসলাম বের হয়ে আসার সময় লক্ষ্য করলাম যে কিছু লোক সেই কবরের চারপাশে হাঁটছে যেভাবে মানুষ কাবার চারপাশে প্রদক্ষিণ করে আলহামদুলিল্লাহ আমার বাবা একজন ঠান্ডা মেজাজের মানুষ খুব অল্পই রাগেন কিন্তু এই দৃশ্য দেখে তিনি উত্তেজিত হয়ে গেলেন তিনি এই মানুষগুলোর হাত ধরে বোঝানোর চেষ্টা করছিলেন যে তারা যা করছে তা শিরকে একবার কারণ তাওয়াফ একটি স্বতন্ত্র ইবাদত এবং এটি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে না শির্কের আরেকটি প্রকার হলো তাওয়াক্কুলের ক্ষেত্রে শির্ক মহান আল্লাহ সুবাহান বলেছেন ও আল্লাহ ইনকুন আর আল্লাহর উপরই তাওয়াক্কুল করো যদি তোমরা মিন হও সুরাল মাদা তেইশ আল্লাহ সুবহান্লার উপর ভরসা করা তাওয়াক্কুল করা একটি বায়দাত এবং এই আয়াত হলো তার দলিল আমরা যেমনটা বারবার বলেছি ই বায়দাত হতে হবে শুধু আল্লাহর জন্য তা না হলে এটা শির্ক হয়ে যাবে ইবাদতের কোনো অংশ যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা হয় তাহলে সেটা শিরকে আকবর হবে মহান আল্লাহ সুবাহন আলাহ বলেছেন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরই ভরসা করে সুরাল অ্যান্ড ফ্যাল দুই তাওকুল দুই ধরনের হতে পারে প্রথমটি হল এমন কোনো কিছুর জন্য সৃষ্টির উপর ভরসা বা নির্ভর করা যা দেয়ার বা করার ক্ষমতা কেবল আল্লাহর আছে যেমন অনেকে প্রয়োজন পূরণ সুস্বাস্থ্য বিজয় রিজিক এমন কি সে জন্য কোনো কবরবাসী মৃত ব্যক্তির উপর ভরসা করে এটা সুস্পষ্ট শির্ক তা অক্কুলের দ্বিতীয় প্রকার হলো আপাতভাবে ভরসা যেমন আপনি কোনো কিছুর ব্যাপারে এমন কারোপর ভরসা করলেন যার সেই কাজটি করার সক্ষমতা আছে যেমন আপনার বন্ধু অফিসে যাওয়া আসার সময় আপনাকে সাথে করে নিয়ে যায় আপনি অফিসে যাওয়া আসার জন্য তার উপর নির্ভর করেন এটা শির্ক না যদি কারও কোনো কাজ করার সক্ষমতা থাকে তাহলে তার কাছে সেই ব্যাপারে সাহায্য চাওয়া বা ভরসা করা শির্ক নয় আপনি জানেন যে আপনার বন্ধু সকাল আটটার সময় আপনাকে তার গাড়ি নিয়ে নিতে আসতে পারবে তারপর সে আপনাকে আপনার অফিসে নামিয়ে দিতে পারবে এক্ষেত্রে তার উপর ভরসা করা শির্ক নয় তবে একজন মানুষের ইমান যত শক্ত হবে ততই সে সৃষ্টির উপর ভরসা করা কমিয়ে দেবে যদিও সেটা জায়েজ একটি উদাহরণ দিয়ে এই দুই তাওয়াক্কুলের পার্থক্য পরিষ্কার করা যাক ধরুন একজন মানুষ পানিতে ডুবে যাচ্ছে এমন সময় পাশ দিয়ে একটি নৌকা যাচ্ছে সাহায্যের জন্য সে নৌকার যাত্রীদের ডাকলো এই যে সাহায্যের জন্য ডাকা তা অনেকটা দু মতো কিন্তু এক্ষেত্রে এটা শির্ক নয় কারণ ওই নৌকার যাত্রীদের তাকে বাঁচানোর সক্ষমতা আছে তারা ওখানে উপস্থিত আছে কিন্তু একই লোক যদি এমন কাউকে ডাকে যাকে সেওয়ালি মনে করে তা সে জীবিত বা মৃত মানুষ অথবা জিন হোক যদিও সে ওখানে উপস্থিত নেই তাহলে এটা শিরকে আঁকবার হবে এই হলো সংক্ষেপে শিরকাল উলুহিয়ার আলোচনা তাহিদ আল উলুহিংয়া নিয়ে পরবর্তী আলোচনাতে যাওয়ার আগে একটি প্রশ্নের মীমাংসা করা দরকার অনেকেই এ প্রশ্নটি করে থাকেন আমাদের ক্লাসে প্রশ্নটি বারবার এসেছে প্রশ্নটি হলো তাহিদ কি তিন প্রকারের নাকি চার প্রকারের আমি একদম প্রথম দর্শে বলেছিলাম যে বাসমালা এর মাঝে আপনি তাওহিদের তিনটি প্রকারই খুঁজে পাবেন সুরেফাতি হাতেও আপনি তাওহিদের তিনটি প্রকার পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ হিরবিলাম এটি হলো আল্লা রুবু সাক্ষ্য আর রহমানুর রহিম এটি তাহিদ আল আসমা ওয় সিফাতের সাক্ষ্য আর ইয়া আবুদু আনস্তাইন এটি হলো তাহিদ আলুলহার সাক্ষ্য কুরআনের অন্য কিছু সুরার দিকে তাকানো যাক সুরান্নে আল্লাহ সুবান আলা বলেছেন এখানে আল্লাহ রুবু কথা চলে এসেছে রব হিসেবে আল্লাহ একক মালিক মালিক আল্লাহর একটি সিফাত তথা বৈশিষ্ট্য এটি তাহিদ আলসমাওয়া সিফাত আল্লাহ তার বৈশিষ্ট্যসমূহে এক এবং নাস মানুষের ইলাহের কাছে এটি তাহিয়া ই বায়দ শুধু আল্লাহর জন্য সুরমারিয়ামের একায়েতে তাওহিদের তিনটি দিগের কথা আপনি পাবেন মহান আল্লাহ সুবহান বলেছেন তিনি আকাশ জমিন আরে দুয়ের মাঝে যা আছে তার প্রতিপালক কাজেই তুমি তার ইবাদত করো আর তার ইবাদাতে নিয়মিত ও দৃঢ় থাকো তুমি কি তার সমতুল্য কাউকে জানো সুরামারিয়াম পঁয়ষট্টি দেখুন এ আয়াতে তিনি আকাশ জমিন আরে দুয়ের মাঝে যা আছে তার প্রতিপালক এখানে আল্লাহ রুবু বিয়ার কথা বলা হচ্ছে যেই তুমি তার ইবাদত করো এবং তার ইবাদাতে নিয়মিত দৃঢ় থাকো এক আল্লাহর ইবাদতের কথা বলা হচ্ছে এটা হলো তাহিদ আল উলুহয়া তুমি কি তার সমতুল্য কাউকে জানো আল্লাহ তার গুণাবলীয় বৈশিষ্ট্যে অনন্য এটি তাহিদ আল আসমাওয়া সিফাত এই এক আয়াত থেকে আমরা তাহিদের তিনটি দিক সম্পর্কে জানতে পারছি এভাবে কোরআনের আর অন্যান্য সুরাতে আপনি তাহিদের তিনটি দিকই পাবেন আবার অনেক সুরাতে তাহিদের কোন নির্দিষ্ট দিকের উপর জোর দেওয়া হয়েছে যেমন সুরায়েল কাফির উনে উলুহয়ার কথা বিশেষভাবে এসেছে সুরা ইখলাসে আসমাওয়া সিফাতের কথা এসেছে তেমনিভাবে সুরানাসের মূল নির্যাস হলো রবু বিয়া এভাবে তাও ঈদের প্রকার ভেদের উদ্দেশ্য তাহদের শিক্ষা সহজভাবে ব্যাখ্যা করা বোঝানো আগেরকার দিনে পোশাক পরা মেষ চড়ানো বেদ আইনও আরবি ভাষার উপর এমন জ্ঞান রাখত যাতে করে কুরআনের আয় শুনেই সে তাহের সবগুলো দিক বুঝতে পারতো কিন্তু সময়ের সাথে সাথে আমাদের আরবি ভাষার উপর দখল কমেছে তাছাড়া উম্মার বিরাট অংশ আরবি বোঝেই না तई मानुष्के बोझान सुविधार्थे ये ताहिदे श्रेणी विभाग का हो श्रेणी विभाग नहीं अने खूब अद्भुत कथा जमन अने तावहिद के भाव तीन श्रेणी भाग करो ना कि ख्रिस्टान तत्व विश्वास करार मत ख्रीस्टाना ट्रिनिटी विश्वास कर पिता पुत्र और पवित्र आत्मा तावहिदे श्रेणी विभाग ना कि ट्रिनिटी विश्वास करार मत निजे एमन कथा मानुष के विचित्र कथाबार्ता আসলে এটা হলো ইমাম ইবনুতাই মিয়া এবং শাইক মোহাম্মদ ইবনী আবদুল্লাহ হাবের প্রতি তাদের ঘৃণার ফল রহমাতুল্লাহিম আলাইহিম ঘৃণার বর্ষবর্তী হয়ে তারা এসব কথা বলে অথ অথচ এই দুজন স্পষ্টভাবে বলেছেন এই শ্রেণী বিভাগের উদ্দেশ্য হলো মানুষের সামনে সহজভাবে তাওহিদের শিক্ষাকে ব্যাখ্যা করা আর তাহিদের শ্রেণীবিভাগ সর্বপ্রথম মোহাম্মদ ইবনী আবদুল ওহাব করেননি ইবনুতাই মিয়াও করেননি আর অনেক আগে উলামায় কেরাম তাওহিদের শ্রেণীবিভাগ করেছেন সম্ভবত সর্বপ্রথম ইমাম আবু হানিফার রচনায় আলোচনা এসেছে হ্যাঁ তিনি সুনির্দিষ্টভাবে এভাবে শ্রেণীবিভাগ করেননি কিন্তু তিনি আলাদাভাবে রুবু এবং উলহইয়ার কথা বলেছেন যেমন তার কিতাব আলফিক হল আফসাতে আপনি এরকম দেখতে পাবেন তার ছাত্র আবু ইউসুফ এ ধরনের আলোচনা করেছেন ইবনু মুদ্দাহ তার রচিত কিতাবু তাওহিদ গ্রন্থে এইভাবে আলোচনা করেছেন এসব ইবনু তাই জন্মের শত শত বছর আগের কথা সুরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতে আল্লাহ সুবাহন আয়লা বলেন কাজেই জেনে রাখো আল্লাহ চারা সত্যিকারের কোনো ইলাহ নেই ক্ষমা প্রার্থনা করো তোমার ভুল জন্য এই আয়াতের ব্যাখ্যায় তফসির আত্মাবারিতে শ্রেণীবিভাগের ইঙ্গিত এসেছে ইবনু জারির আত্মাবারির মৃত্যু হয় তিনশো দশ দিকে আবু জাফর আ তহবিয়ের জন্ম হয় তিনশো বিশ দিকে তিনি আকঈদা আ তাহাতে তহিদের শ্রেণির কথা উল্লেখ করেছেন ইবনু বাত্তল আল আকবরি তার আল ইবানা গ্রন্থেও এমন আলোচনা করেছেন তারপর ইবনু তাইমিয়া এ নিয়ে আলোচনা করেছেন তার ছাত্র ইবনুল কয়ুম আলোচনা করেছেন তাদের পর আল জুবাইদি তাজুল আরুস গ্রন্থে নিয়ে আলোচনা করেছেন আর শঙ্কিতি আদ বায়ান গ্রন্থে এ নিয়ে আলোচনা করেছেন কাজে ইবনু তাইমিয়ার আগেও অনেক উলামায়কেরাম তাহিদ ব্যাখ্যা করার ক্ষেত্রে শ্রেণী বিভাগের দিকে ইঙ্গিত করেছেন এই শ্রেণিবিভাগ ইবনু তাইমিয়ার আবিষ্কার নয় বরং তাহিদ ভেঙে ভেঙে বোঝানোর ক্ষেত্রে আগে থেকেই এই প্রবণতা ছিল একটা উদাহরণ চিন্তা করুন আগেকার যুগে সাধারণ মানুষেরও আরবি ভাষা ও ব্যাকরণে ভালো জ্ঞান ছিল সময়ের সাথে সাথে তা কমতে থাকে বিশেষ করে সাধারণ আরবদের সাথে ক্লাসিক্যাল আরবি বা ফুসহার সাথে দূরত্ব বাড়তে থাকে এমন অবস্থায় আরবি ভাষা এবং ব্যাকরণের নিয়মগুলো সাধারণ মানুষের সামনে বোধগম্যভাবে উপস্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয় এমন না যে নিয়মগুলো নতুন করে বানানো হচ্ছে বরং নিয়মগুলো আগে থেকেই ছিল এখন সেটা মানুষকে বোঝানোর জন্য সহজভাবে সূত্র আকারে আনতে হচ্ছে অসুল উল ফিখের ক্ষেত্রে ঠিক এই বিষয়টি হয়েছে অসুল উল যে কিতাব ও নীতিগুলো এখন আমাদের সামনে আছে সেভাবে সোহাবাই কেরাম রদি আল্লাহ আনহুমের সময় ছিল না কারণ তখন এর দরকার ছিল না তজইদের ক্ষেত্রেও একই জিনিস ঘটেছে ইজহার, ইকফা ইকলাব ইদ গম আলমুদুদ এসব প্রথম প্রজন্মে দরকার ছিল না কারণ তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট ছিল তারা সেগুলো জানতেন পরে এই বিষয়গুলো আলাদা আলাদা করে ভেঙে ভেঙে শেখানোর প্রয়োজনীয়তা দেখা দেয় ঠিক একই কথা তা ঈদের শ্রেণী বিভাগের ক্ষেত্রেও প্রযোজ্য এখানে নতুন কিছু যুক্ত করা হয়নি বরং বোঝার ও ব্যাখ্যার সুবিধার্থে এই বিভাগ করা হয়েছে এখন প্রশ্ন হলো তাওহীদের শ্রেণী কি তিনটি নাকি চারটি আমরা তিনটি শ্রেণী বিভাগের কথা জানি তাওহিদ আরুবু বিয়া তাহিদ আল এসমা ওয়াসিফাত এবং তাওহিদ আল উল হাইয়া চতুর্থটি হলো তাওহিদুল হাকিম অর্থাৎ শাসনের ক্ষেত্রে তাওহিদ আমি প্রথমে যে উলামাইকেরামের নাম বললাম অর্থাৎ আবু হানিফা ইবনু মুন্দা ইবনু জরির তাদের রচনা বলে থেকে মনে হয় যে তারা তাওহিদের তিনটি শ্রেণির দিকেই ইঙ্গিত করেছেন তবে ইবনুল কাইমের কিতাব আদিতে দেখবেন তিনি স্বতন্ত্রভাবে তাওহিদ আল হাকিমিয়ার কথা বলেছেন আমার মনে হয় যারা তাওহিদ আল হাকিমিয়া স্বতন্ত্র একটি শ্রেণী হিসেবে চিহ্নিত করেছেন তিনি তাদের মধ্যে প্রথম দিককার একজন এমনকি তার কিতাবে আমি সরাসরি আল হাকিমিয়া শব্দটিও পেয়েছি এবং পরবর্তী সময়ে রচিত আরও কিছু কিতাবে আপনি তাহিদুল হাকিমিয়ার কথা পাবেন তাহিদুল হাকিমিয়া নিয়ে কিছুটা বিতর্ক দেখা দেয় যখন কেউ কেউ এটাকে স্বতন্ত্র একটি শ্রেণী উপস্থাপন করতে শুরু করেন সম্ভবত আল্লাহর আইন ব্যতীত শাসনের বিষয়টি মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে অনেকে বিষয়টির উপর বিশেষভাবে জোর দেওয়ার জন্য একে পৃথক একটি শ্রেণী হিসেবে উপস্থাপন করতে শুরু করেন অর্থাৎ তাহিদুল হাকিমিয়াকে স্বতন্ত্র চতুর্থ শ্রেণী হিসেবে উপস্থাপন করার কারণ ছিল আল্লাহর আইন দিয়ে শাসন করার উপর গুরুত্ব আরোপ করা তাহিদের কোন একটি দিকের প্রতি বিশেষ গুরুত্ব আরোপের জন্য আলাদা শ্রেণী বিভাগ করার বিষয়টি নতুন কিছু না আগের কার প্রজন্মে আমন ঘটেছে যেমন অতীতের অনেকুলা মায় কেরাম তাওহিদকে দুই শ্রেণিতে বিভক্ত করেছিলেন তাওয়াহিদের শ্রেণী কি আসলে দুটি নাকি তিনটি সুলাইমান ইবনু আবদুল্লা ইবনু মুহাম্মদ ইবনু আবদুল্লা হাবকে প্রশ্ন করা হয়েছিল সুলাইমান ছিলেন মোহাম্মদ ইবনু আবদুল্লা হাবে নাতি তিনি এ প্রশ্নের জবাবে খুব দামি একটি কথা বলেছিলেন সুলাইমান ইবনা আবদুল্লাহ বলেছিলেন যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ তাওহিদ পাচ্ছ ততক্ষণ একে কি দুটি শ্রেণিতে ভাগ করছো না তিনটি শ্রেণিতে ভাগ করছো তা গুরুত্বপূর্ণ নয় তার এই কথাটা অত্যন্ত দামি যারা তাওহিদকে তিন শ্রেণীর বদলে চার শ্রেণিতে ভাগ করেন তাদেরকে অনেক সমসাময়িক আইলিম মুক্তি বা বিদেয়তই মনে করেন আমি মনে করি এমন মনে করাটা ভুল তিনের বদলে চার শ্রেণিতে ভাগ করা বিদেয়াত নয় আমি নিজে যখন শেখাই তখন তাহিদের তিনত্রিশ শ্রেণীর কথাই বলি যেমনটা আপনাদের বলেছি একজন শিক্ষকের দায়িত্ব হলো তার ছাত্রদের উপযোগী করে উপস্থাপন করা এটা শুধু তাও হিঁদের ক্ষেত্রে নয় বরং সব ক্ষেত্রেই প্রযোজ্য अभी छात्र और श्रोतर उजोगी को विषयगल्थ चेषा करी और एकको उपस्थापन करते ही पेंके विदायती मन कर कि मैं रुबुबि उलूह असमा सिफात य तीन श्रेणी भाग कराइ अधिक उपयुक्त तईव शेखाई कंतु कैन कारण अल्ला हाकििमिया विषय की एकदिक रुबुबि अंतर्भुक्त होते आबादिक उलूहार अंतर्भुक्त होते आपनी जुदी आल्ला समग्र सृष्टि शासनकर्ता তাহলে এটি তাহিদ আর অধীনে চলে আসে আবার কেউ যদি বলে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা একমাত্র আইন ও বিধান হিসেবে আল্লাহর শরিয়াকে গ্রহণ ও বাস্তবায়ন করা আবশ্যক তাহলে এটি তাহিদ আল অধীনে চলে আসে কাজী কাজেই আল্লাহকেমিয়ার মধ্যে আল্লাহ রুবু বিয়ার কিছু দিক আছে আবার উল্লোহিও কিছু দিক আছে এটা অনেকটা লা ইহা ইল্লাহ এর নিয়মের মতো অনেক আইলিম বলেছেন লা ললাহা ইল্লাল্লাহ এর দাবি সাতটি কেউ কেউ বলেছেন আটটি কারণ যদিও তাগুতের উপর অবিশ্বাস তথা কুফোর বিত্তাগুত সাত এর মধ্যের অন্তর্ভুক্ত তবু অনেক আলিমেকে পৃথকভাবে এনেছেন আসলে সময় অনুযায়ী প্রেক্ষাপট অনুযায়ী দাওয়া ও আকিলদার শিক্ষার উপস্থাপনে কিছু বিষয় জোর দিতে হয় দাওয়াতে এবং শিক্ষাদানে সময়ের দাবিকে মাথায় রাখতে হয় যেমন ইসলামী ইতিহাসের শুরুর দিকে সালাফগণ বলতেন ইমান হল আমেল মুখের স্বীকৃতি এবং অন্তরের বিশ্বাস আমলের মধ্যে কথাও ও কাজ দুটোই অন্তর্ভুক্ত এর সাথে মুখে ইমানের স্বীকৃতি অন্তরে বিশ্বাস এই হলো এই পরবর্তীতে যখন মুরজিয়া ফিরকার দৌরাত্ব দেখা দেয় তখন সলাফগণ বলতেন এই মান হল অন্তরে বিশ্বাস মুখের স্বীকৃতি এবং দিনের আর্কানগুলোর আমল অর্থাৎ আম্যালুন বিল আরকান অর্থাৎ মুরজিয়াদের ফিরকা ও বিভ্রান্তির কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে তারা আমলের জায়গায় আমালুন বিল আরকান বলতেন আগে এটা বলা হতো না কারণ আগে এই বিষয়টি আলাদা করে স্পষ্ট করার এ নিয়ে বিশেষভাবে জোর দেওয়ার দরকার ছিল না মুর আবির্ভাব এবং প্রসারের কারণে এ বিষয়টি পরিষ্কার করার এবং মুর সাথে সাথে আহলুসূন্যার পার্থক্য স্পষ্ট করার জন্য এমন করার প্রয়োজনীয়তা দেখা দেয় একইভাবে আজকের যুগে যেহেতু মানবরচিত আইন দিয়ে শাসনের বিষয়টি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে তাই অনেকে এ বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করার প্রয়োজন অনুভব করেছেন আর আল্লাহর শরিয়ার বদলে মানবরচিত আইন দিয়ে শাসনের বিষয়টি যে মহামারীর চেয়েও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই तब मन करी ताहही तीन श्रेणी भेतर आलदा आलदा भावे गुरुत दिए ये विषयटी आलोचना करा जाए इम आब्दुल्ला हयर जीव दशाय कबर पूजा कबर ऊपर सौध तैयार कबर अभिवास उद्देश्य दुआ करा पशु जबे करार मत विषय महामारे पड़े से ही चुगे मूल समस्या छो कबर संक्रांत शीर्ख आजकल प्रधान समस्या होल्ला आईन व्यतीत अन्न आईन दिए शासन मानव रचित आईन दिए शासन का নিঃসন্দেহে এ বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা এবং সাধারণ মানুষের সামনে স্পষ্ট করা আবশ্যিক তবে আমার মতে এটি তাওহিদের তিন শ্রেণির ভেতরেই থেকে যায় আমি এভাবেই শেখাই কিন্তু কেউ চাইলে তাহিদুল হাকিমিয়ার তাহিদের চতুর্থ একটি শ্রেণী হিসেবে উপস্থাপন করে শেখাতে পারেন এতে কোনো সমস্যা নেই যে এমন করেছে সে মুক্তাদিই না সে কোনো বিদা করছে না এটা শুধু শেখানোর আলাদা একটা স্টাইল